আনা সিবনু মালিক রদেলাউত আলান্নতে বর্ণিত তিনি বলেন এক মাস ব্যাপী নবী সাল্লাহ সাল্লাম রিল ও জাউকান গোত্রের বিরুদ্ধে কুনুতে দোয়া পাঠ করেছিলেন